رب العالمين والصلاة والسلام على سجد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ لَن تَرْضَى عَنكَ الْيَهُودُ وَلَن تَضْرَى حَتَّى تَطْبَعَ مِلَّتُهُمْ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَلَئِن تَنَزَّعْتَ أَهْوَاءَهُم بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ <تصفيق> الحمد لله আল্লাহাকাটা সকল প্রকারের শক্তি ও প্রশংসা আদায় করার উদ্দেশ্য নিয়ে সালাতের জন্য একত্রিত হওয়ার সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন রব্বুল আলমিনের এই আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহাকুবাহ মানব জাতিকে এই দুনিয়ায় সুস্পষ্ট একটা নিয়ম নীতির ভিত্তিতে জীবন পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছেন এই দুনিয়ায় মানুষ বিচ্ছিন্নভাবে জীবনযাপন না করে সংঘবদ্ধভাবে একটা নীতির ভিত্তিতে জীবন যাপন করবে কিভাবে তারা সংঘবদ্ধভাবে কোন নীতিতে পরিচালিত হবে তাঁর শিক্ষা দিয়েছেন নবী রাসুল আলাইহম সাল্লামগণ আমাদের প্রিয় নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লু আলাইহসাল্লাম এই জগৎবাসীর হেদায়তের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী রাসুলদের মধ্য থেকে তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল ওনার মাধ্যমে আল্লাহ তার দিনকে পরিপূর্ণতা দান করেছেন আসমানী কিতাব নাজিলের ধারাবাহিকতা ওনার মাধ্যমেই সমাপ্ত করা হয়েছে ওনার কাছে সর্বশেষ কিতাব আসমানী কিতাব কুরআন মজিদ নাজিলের মাধ্যমে क्या पर्त जत मानुष यह दुनिया आकल मानुषर इहकालीन शांति करकालीन नजात एकम उपाय हल नबी मोहम्मद रसल्लाह सल्लाह अलहसल्लम प्रदर्शित पंथाए जीवन जापन करा नबी मोहम्मदुर रसल्लाह सल्लाह अलहसल्लम প্রতি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে ফুরআন মজিদ সেই কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করা সেটাই হল একমাত্র উপায় ছাড়া এছাড়া রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের প্রদর্শিত পন্থা ছাড়া ফুরআন মজিদের নির্দেশিত পন্থা ছাড়া যত পথ আছে যত মত আছে সবগুলো বাতিল অন্য কোনো পথে কোনো মতে মানুষ যদি চলে দুনিয়ায় শান্তি পাবে না আর মৃত্যুর পর নাজাব পাওয়া তার কোনো উপায় নাই এর ভিত্তিতেই মূলত এই দুনিয়ার মানুষকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে একদল মানুষ আল্লাহর প্রতি ইমান এনে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কিতাব কোরআন মজিদের বিধান অনুযায়ী রাসুল উল্লাহ সাল্লু আলহামের পথে পরিচালিত একদল মানুষ যারা মুমিন মুসলিম তাদের দিন ইসলাম আর এর বিপরীত যারা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ইমান আনেনি কোরআন মজিদকে তাদের জীবন বিদান হিসাবে গ্রহণ করেনি এবং রাসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রদর্শিত পন্থায় চলে না এরা হল শয়তানের অনুসারী এরাই কাফের মুশ্রিক তাদের সাথে ইমাম দাঁতদেরকে ঐক্যবদ্ধ হওয়ার ते को स्लोगान क्ठ मिलान तक सामंजस्य रखा तमणे मिल गठानो इमामदारल्ला निषिद्ध कर दिए दुनिया शक्ति जरा কোনো না কোন সময়ের কোন নবীর উম্মত ছিল যারা নিজেদের চিন্তা ভাবনা থেকে তারা এমন মতপথের আবিষ্কার করেছে যে মত পথ আল্লা দেননি বা তারা যে নবীর উম্মত সেই নবীও তা দিয়ে দেননি নিজেদের পক্ষ থেকে এগুলো তারা তৈরি করে নিয়েছে আজকের দুনিয়ায় মানুষের তৈরি করা সেই বিধান সেই নিয়ম প্রথা সেই পদ্ধতি আইন কানুন যেগুলো দুনিয়ায় আদ পরিচালিত হচ্ছে মানুষ মেনে চলছে সবগুলো হলো মানুষের তৈরি করা একদল মানুষ আইন তৈরি করে তারা প্রভুত্বের দাবি করে আরেক দল মানুষ সেই আইন মেনে নিয়ে আল্লাহর পরিবর্তে এদেরকে তাদের প্রভু মেনে নেয় এরা হলো শয়তানের অনুসারী এরাই হল কাকের মুশ্রিক ইমানদাররা কখনো এদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে না তাদের সাথে কোনো ধরনের আপুষকামি হবে না ইহুদি খ্রিস্টাংগণ তারা নবীর অনুসরণের দাবি করলেও তাঁদের আসমানী কিতাবের অনুসারী দাবি করলেও তারা ওই নবীর পথ মানে না এবং ওই নবীর প্রতি আল্লাহ যে আসমানী কিতাব নাজিল করেছিলেন সেটাকে তারা রদবদল করে পরিবর্তন করে সেটাকে সম্পূর্ণ বিকৃত করে নিজের মন একটা বানানো বইয়ে পরিণত করেছে সে আসমানি কিতাবও তাদের কাছে নেই সেই আহলে কিতাব ইহুদিগণ খ্রিস্টানগণ এরা পরস্পরের বন্ধু পরস্পরের সাহায্যকারী তারা একজন আরেকজনকে মেনে নেবে কিন্তু মুসলমান গণ কখনো তাদেরকে মেনে নেবেন না তাদের আনুগত্য করবেন না তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না আল্লাহ বলে দিচ্ছেন তোমাদের রবের পক্ষ থেকে जा करा चे। तार करे चलो। चलो जीवन जापन करो एर परिवर्ते तुम्हरा आउलिया अनुसरण करो ना आल्ला जा नाजिल कर आन मजिद से कुर मजिद अनुजी कुरआन मजिद निर्देशना अनुजाउ तुम्हारा जीवन परचालना करो কুরআন মজিরি তোমাদের প্রতি আল্লাহ যে আদেশ নিষেধ দিয়েছেন যে বিধান দিয়েছেন যে আইন কানুন দিয়েছেন সেই অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালনা করো এই কুরআনের পরিবর্তে অন্য কোনো আউলিয়াকে তোমরা কখনো মেনে চলবে না তাদের আনুগত্য করবে না এর পরিবর্তে আউলিয়া বলতে অন্য কোনো অভিভাবক পৃষ্ঠপোষক কোনো নেতা কাউকে তোমরা মানবে না যারা কোরআন অনুযায়ী তোমাদেরকে পরিচালনা করে না তোমরা মনে রাখবে যে এরা কোনদিনই তোমাদেরকে ভালোবাসে না তোমাদের প্রতি তারা কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের অনুসারী হয়ে যাও তোমরা ইসলাম ছেড়ে দিয়ে কোরআন ছেড়ে দিয়ে তাদের অনুসারী না হওয়া পর্যন্ত তারা কখনো তারা তোমাদেরকে নিজেদের লোক হিসাবে গ্রহণ করবে না আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তাদের অনুসারী হও তাদের দলভুক্ত না হও তোমরা যতক্ষণ পর্যন্ত তাদের বানানো দলের মধ্যে তোমরা প্রবেশ না করো ততক্ষণ তোমাদের প্রতি তারা সন্তুষ্ট হবে না ইহুদি খ্রিস্টাঙ্গন তাদের বানানো সেই মত পথ তাদের আইন কানুন যেগুলো নিজেরা তৈরি করে সে অনুযায়ী তারা চলে আর তাই মুসলমানরাও যেন তাদের অনুসারী হয়ে যান যারা তাদের অনুসরণ করবে তাদের মিল্লাতের অন্তর্ভুক্ত হবে মূলত তারাও ওই ইহুদি খ্রিস্টান যদিও বাহ্যিকভাবে তারা মুসলিম নাম পরিচয় দেয় কিন্তু এরা মুসলিম নয় রাসুল উল্লাহ সাল্লু আলি সাল্লাম সুস্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছেন الا سييكونوا امراؤكم يقضون لكم فان اطاعتهم يضلوكم وان عصيتهم قتلكم قالا كيف نصنع يا رسول الله صلى الله عليه وسلم كما سنعى أصحاب عيسى عليه السلام يُنشيرون بالمنشار ويُحملون على الخشب رسول الله صلى الله عليه وسلم نردشنا پردان کرچن تم را شاب دان تکو نشتري قرآن ايبان شاشن ببستا عالبا তখন তোমরা কোরআনের সাথে সম্পর্ক ছাড়বে না ফলা তুফা রেপুর কুরআন যখন শাসন ব্যবস্থা থেকে কোরআন আলাদা হয়ে যাবে এমন শাসন ব্যবস্থা পরিচালিত হবে যেই শাসন ব্যবস্থা কোরআন অনুযায়ী পরিচালনা করা হবে না যেই শাসন ব্যবস্থা কোরআন দ্বারা পরিচালিত নয় নিয়ন্ত্রিত নয় ওই শাসন ব্যবস্থার সাথে কোনো ধরনের সম্পর্ক তোমরা রাখবে না বরং ওই শাসন ব্যবস্থার সাথে সম্পর্ক চিহ্ন করে তোমরা পুরাণের সাথে লেগে থাকবে তোমরা পুরাণকে ছাড়বে না আর তোমাদের মাঝে এমন শাসকরা ও চিরি হবে যারা তোমাদেরকে শাসন করবে যদি তোমরা তাদেরকে মেনে চলো ता शासन व्यवस्था मेने तुम्हारा जीवन जापन करो तनुगत्य करो तुम्हारे पद भ्रष्ट करी अमान्य करो तुम हत्या कर तक बर्णन करी हजरत माहिब्ने जबाल रजू अल्लाह प्रश्न करल्लामी एम शासक अवस्था पड़े जा णियों की तक तुम्हरा तई कर जासा आलामामीगण तर द्वारा छिड़े दिखंडित सूले चरे तक हत्या तबु ओक मे মনে রাখবে আল্লাহর আনুগত্যের মধ্যে মৃত্যুবরণ করা আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়ে উত্তম রাসুল্লাহ আল্লাহ এখানে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে শাসন ব্যবস্থার মধ্যে কোরআন নেই কোরআন অনুযায়ী যেই শাসকরা শাসন করে না কোরআন অনুযায়ী যেই শাসকরা দেশ পরিচালনা করে না ওই শাসকদের সাথে কোনো ইমানদার কখনো সম্পর্ক রাখবে না যদি রাখে তাহলে সে পদ্রষ্ট হয়ে যাবে আমরা আজকে কোন অবস্থায় আজকের দুনিয়ার মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক সবগুলোর শাসন ব্যবস্থাটা হলো এক একই সিস্টেমে একই নিয়মে একই আইনে পরিচালনা করা হচ্ছে দেশ সমূহ কোনো কোনো দেশের শাসন কর্তৃত্বে হয়তো কাফের মুর্শিকরা আছে আর কোন দেশের শাসন কর্তৃত্বে মুসলিম নামদারী কাঠের মুশ্রিকরা আছে শুধু নামের একটু তফাত কিন্তু এর শাসন ব্যবস্থার মধ্যে কোন তফাত নেই যেমন আমাদের এই দেশে যখন দেশের সংবিধান তৈরি করা হয় তখন মডেল হিসাবে যেই সংবিধানগুলো নেওয়া হয়েছিল ভারতের সংবিধান ব্রিটেনের সংবিধান কানাডার সংবিধান আমেরিকার সংবিধান অস্ট্রেলিয়ার সংবিধান নেওয়া হয়েছিল যেইগুলোকে মডেল ধরে সংবিধানটা তৈরি করা হয়েছে আর বাহত্তর সনে যেই সংবিধান তৈরি হয়েছে এই সংবিধানের মূল প্রদান, মূল মন্ত্রগুলোই হলো ভারতের সংবিধানের মূল মন্ত্র ভারতের সংবিধানে যে মূল চার দফা আছে সেই চার দফাটাই এখানে নেওয়া হয়েছে বলতে গেলে অবিকল ভারতের সংবিধানের ডুপ্লিকেট এই বাংলাদেশের সংবিধান সেই দেশটা শাসন করে হিন্দুরা আর এ দেশ শাসন করে মুসলিম নামদারি লোকেরা ওই সব তপাত শুধু এতটুকুই রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে কোন তপাত নেই এই সংবিধান সম্পূর্ণ কুফরির উপর ভিত্তি করে রচিত হয়েছে এবং এই দেশের যত আইন কানুন তৈরি করা হয় পার্লামেন্টে বা প্রেসিডেন্টের অর্ডিনেন্সের মাধ্যমে সেই আইন কানুনগুলো হ্রাস করার আগে রেফারেন্সগুলো নিয়ে আসা হয় দুনিয়ার অন্যান্য দেশে এই বিষয়ে তাদের কি আইন চালু আছে এটা ভারতে আমেরিকায় ইংল্যান্ডে কানাডায় অন্যান্য দেশে অস্ট্রেলিয়ায় সেই দেশগুলোতে এই বিষয়ে তাদের কি এই বিষয়ে তাদের আইন কানুনটা কি সেটাকে রেফারেন্স হিসেবে নিয়ে আসা হয় আর এগুলোকে মডেল ধরেই দুনিয়ার অমুক অমুক দেশ চলে সেহেতু আমরা ওইটা করতে পারি এই ধরনের রেফারেন্স দিয়ে যুক্তি দিয়ে এদেশের আইনগুলো তৈরি করে এদেশের এই কিছু মানুষ কাফের দেশের সে আইন আর এই আইনের মধ্যে কোন তফাক নেই যারা এই আইনগুলো তৈরি করে এরা হলো ফেরাউল ফেরাউন নিজে আইন তৈরি করার অধিকারী দাবি করেছিল যারা এই দেশের পার্লামেন্টে যায় নির্বাচিত হয়ে সেটা আইন প্রনেতা উপাধি নিয়ে প্রত্যেকটা হলো এক একটা ফেরাউন এই সংবিধানের অধীনে শপথ নিয়ে যারা নিয়েছে এরা সব কি ফেরাউন যতক্ষণ পর্যন্ত ওইখান থেকে তো না করবে আর ওই পথ থেকে ফিরে না আসবে এরাউনের ফেরাউনের সাথেই এরা এদেরকে জাহান নামে যেতে হবে কারণ তারা সরাসরি নিজেদেরকে আইন প্রণয়তা দাবি করে তারা হুদা হিসেবে আল্লাহ হিসেবে দাবি করেছে আর যারা নিজেরা আইন তৈরি করে আইন তৈরি করার অধিকার আছে বলে দাবি করে ई काफे जरा अनुसरण कराओ काफे बेपारेदेह आईन कानून तैयारी हार बेपारेह पोषण काफे जर कुफुरीटा सूस्पष्ट सूस्पष्ट कुफुरीट जानार पर देखिए क्यों तर का काफे मन सेफे जा कुर मुसलमान दे प्रतारित रसुल्लाह सल्लासम एम शासकरा जो तुम्हारे जरा तुम्हारे शासन करासन व्यवस्थार मूले कुरान मजिद था कुरान मजिद छा जी तासन परिचालना तुम्हारा जदि त मे नाओ पथ भ्रष्ट पथ हारा चलाना जाननाम आज सिरतुल मुस्तिम के विच्युत है तरह पथ हल जहान नाम ठिकाना हल जहां ओ शासक जरा मेने चलने নিজেদেরকে যতই মুমিন মুসলিম দাবি করুক বাহ্যিকভাবে মুসলমানদের মতো যত আমলই করুক এরা পদভ্রষ্ট এই তাগুতি শাসকগুলোকে যারা মেনে নেয় যে শাসন ব্যবস্থায় কোরআন নেই ওই শাসন ব্যবস্থাকে মেনে নেয় কোরআনের পরিবর্তে মানুষ যে আইন তৈরি করেছে ওই আইনকে যদি মেনে নেয় সে যত অ্যাবাদতি করুক সে মুসলিম নয় সে মুমিন নয় से पथ हारा से जहान नाम पथर प्रतीक और हजरते महादीव ने जबाल रबी अल्लाहन रसुल्लाह सल्लासम के प्रश्न करे जा शासन व्यवस्था मध्य पड़े जा करणीय कि যে শাসকরা কোরআন অনুযায়ী শাসন করে না আমরা যদি মেনে চলি পদভ্রষ্ট হয়ে যাব তাহলে আমরা করবটা কি তখন নির্দেশনা দিয়ে দিলেন তোমরা তাই করবেলা ইসলাম ইসা আল্লাহ ইসলামের সাথীগণ যা করেছিল তোমরা তাই করবে তারা কি করেছিল তারা ওই শাসকদেরকে মেনে নেয় নাই আর মালু না তথাপিও তাদের করার দ্বারা বিখণ্ডিত করা হলেও সুলে চড়ে হত্যা করলেও ওই শাসকদেরকে তারা মেনে নেয়নি তারা दिन यह भावे अटल छुसारी तल्लातावर्ते निजा आईन तैरी मानुष आन अनुजी शासन ओ शासक अवस्थाए मे नए नई तुम्हरा जो तुम्हारे दिए छिड़े दी खंडित कर सूले चढ़ी हत्या তোমাদেরকে যত নির্যাতন নিষ্পেষণী করা হোক না কেন তথাপিও শাসকদেরকে মেনে নেবে না মনে রাখবে আল্লাহর নাফর মানি করে দুনিয়ায় বেছে তাকাটছে আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে মৃত্যুবরণ করা উত্তম কারণ মানুষকে এই দুনিয়া থেকে কাল যে কোনো দিনই হোক বিদায় নিতে হবে কোন মৃত্যুটা উত্তম মানুষকে যেতেই হবে যদি আল্লাহ নাফরমানি করে তার মৃত্যু হয় তার ঠিকানা জাহান্নাম হবে আর যদি আল্লাহর এবাদতের মধ্যে তার মৃত্যু হয় আল্লাহর আনুগত্যের মধ্যে যদি মৃত্যু হয় তার ঠিকানা জান্নাত হবে তাহলে তোমাদের ওই পন্তাই গ্রহণ করতে হবে যে আল্লাহর এবাদতের পন্তা আল্লাহর আনুদত্তের পন্তা আল্লাহ তার কিতাবে তোমাদের প্রতি যেই বিধান দিয়েছেন যে আইন দিয়েছেন যে হুকুম দিয়েছেন সেই পদ্ধতিতে সে আইন কানুনে সেই বিধানে তোমরা তোমাদের জীবন পরিচালনা করবে এর পরিবর্তে অন্য সকল নেতা নেত্রীরা যে আইন কানুন নিজেরা তৈরি করেছে অথবা তাদেরই মতো অন্য মানুষ পূর্বে তৈরি করেছিল সেইগুলো মেনে চলছে তোমরা তাদের কখনো মেনে নেবে না এই কঠিন অবস্থাও যদি হয় তথাপিও তা মেনে নেবে না রাসুল্লাহ আলাই্লাম আরো নির্দেশনা প্রদান করছেন ইরা কানুম খিয়ার উকুমিয়া উকুম সামাহা উকুম যখন তোমাদের শাসকরা হবে উত্তম চরিত্রের অধিকারী তোমাদের ধনী লুকেরা হবে দানশীল আর তোমাদের সকল কাজ কর্ম হবে পরামর্শের ভিত্তিতে তখন জমিনের নিচের অংশ থেকে উপরের অংশ তোমাদের জন্য উত্তম আর যখন তোমাদের শাসকরা হবে নিকৃষ্ট চরিত্রের দনিরুকেরা হবে কৃপন আর নেতৃত্ব নারীর হাতে চলে যাবে তখন জমিনের উপরের অংশ থেকে নিচের অংশ তোমাদের জন্য উত্তম রাসুল্লাহাম সেখানেও শাসকদের বর্ণনা দিয়েছেন যদি শাসকরা উত্তম চরিত্রের হয় আর ওই শাসন অধীনে যারা পরিচালিত সেই জনগণের মধ্যে যারা সম্পদশালী মানুষ তারা যদি হয় দানশীল তাদের সম্পদের মধ্যে যে হক আছে আল্লাহ নির্ধারিত একটি হক হল ফরজ জাকাত সেটা প্রদান করে আর এটি মিসকিন মুসাফির দরিদ্র আত্মীয় স্বজন প্রতিবেশী তার সম্পদে তাদের পাওনা আছে সেই পাওনাটা সে আদায় করে তাদের হকটা আদায় করে দেয় আল্লাহ দিনের প্রয়োজনে জিহাদের ময়দানে মুজাহিদিনদেরকে সুসজ্জিত করে দেওয়ার জন্য তাদের অস্ত্র বাহন পোশাক ব্যবস্থা করে দেয় এমন অবস্থা যখন হয় আর তোমাদের কাজকর্ম যখন পরামর্শের বিক্রিত হয় আল্লাহ সুবাহানা তার বিধান সমূহ দিয়েছেন সেই বিধানগুলোর ব্যাপারে কোন পরামর্শ নেই সেই বিধানগুলো শুধু অবহিত করা এছাড়া তোমাদের দৈনন্দিন জীবনে মহামারতের ক্ষেত্রে যেই ব্যাপারে সরাসরি কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই সেই কাজকর্মের বেলায় শুধুমাত্র তোমরা পরামর্শগুলো করবে সেই পরামর্শের ভিত্তিতে তোমাদের কাজ যদি পরিচালিত হয় তোমাদের এই শাসন ব্যবস্থা যদি এমন হয় তাহলে তোমরা মরে মাটির নিচে চলে যাওয়ার চেয়ে দুনিয়ায় বেঁচে টাকাটা তোমাদের উত্তম তখন সেই অবস্থায় দুনিয়ায় বেঁচে থাকে তোমরা আল্লাহর এবাদতি করার সুযোগ পাবে সেই অবস্থায় আল্লাহর এবাদতি করে আল্লাহর কাছে তোমাদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে তোমরা জান্নাতের অধিকারী হতে পারবে প্রক্রান্তরে যদি তোমাদের শাসকরা নিকৃষ্ট চরিত্র হয় আর দনী যদি হয় কিপন। আর নেতৃত্ব নারীর হাতে চলে যায় উম রুকান তোমাদের নারীদের হাতে যদি অর্পিত হয় শাসন কর্তৃত্ব যদি নারীদের হাতে অর্পিত হয় সেই অবস্থায় সেই শাসকদেরকে আর ওই নারী নেতৃত্বকে মেনে নেওয়ার চেয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে মৃত্যুবরণ করে মাটির নিতে চলে যাওয়া তোমাদের জন্য উত্তম তাদের অধীনে স্বাচ্ছন্দের দুনিয়ায় জীবন জীবনযাপনের কোনো অধিকার নেই ইমানদারদের এই দুই শ্রেণীর শাসকদের কথা রাসুলুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন যে শাসকরা উত্তম চরিত্রের অধিকারী হবে সেই শাসকরা তাদের উপর এই অর্পিত দায়িত্ব তাদের অহংকার হিসাবে গ্রহণ করবে না যে আল্লাহ প্রদত্ত এক আমানত হিসেবে গ্রহণ করবে এই দায়িত্বের জন্য আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাব দিতে হবে সেই অনুভূতিকে সব সবসময় জাগ্রত রেখে তার অধীনস্থ সকল মানুষের প্রতি সে সুবিচার করবে মজলুমের ফরিয়াদকে সে ভয় করবে সকল মানুষের অধিকারের ক্ষেত্রে সে ইনসা প্রতিষ্ঠা করবে মানুষের প্রয়োজনে বায়তুল মাল গঠিত সেই বায়তুল মালকে আমানত হিসাবে গ্রহণ করবে তার ব্যক্তিগত সম্পদ হিসেবে নয় এমন ধরনের তাকুয়া সম্পন্ন যে ইমাম বার্গন শাসন ব্যবস্থায় যখন থাকবেন ওই শাসন ব্যবস্থার অধীনে যারা বসবাস করবে তারা প্রকৃতপক্ষে সেখানে তাদের অধিকারগুলো পেয়ে যাবে এবং সেখানে শান্তি বিরাজিত হবে ইনসা প্রতিষ্ঠিত হবে সেখানে থাকবে না কোনো জলু জুলুম অবিচার থাকবে না কোন অন্যায় অত্যাচার এখানে থাকবে না দুর্বলের উপর সবলের নীল জশ পালন সকল মানুষ হয়ে যাবে আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই সকল মানুষ সেখানে নিরাপত্তা পাবে শান্তি পাবে কারো ইজ্জত सम्मान कारो सम्पद जीवन क्मक मुखे पतित होना बसबाजर एबाद पकड़ा रसुल्लाम से युद्ध विग्रह ना प्रकार चेतना पचाब ना कर शासक आनुगत्य कर चले शांति प्रतिष्ठा बसबाज करा शासक तत्परता चालाना आनुगत्य समाज मध्य सकल विशृंखलार मूल पाठन शांति प्रतिष्ठा करते सुचार प्रतिष्ठा करते सकल मानुष दायित्व हल ओ शासक मेने चलापूर्ण भाव आनुगत्यर हक आदाय कर তার আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রকারের ত্রুটি না করা তার শাসন পরিচালনা করতে গিয়ে কোনো প্রকারের ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোন অপতৎপ্রথা না চালানো কারণ সকল মানুষ সেখানে নিরাপদে বসবাস করবে আর আল্লাহর এবাদতিতে লিপ্ত থাকবে কিন্তু পক্ষান পরে দ্বিতীয় পর্যায়ের শাসকরা যদি হয় আর নারী নেতৃত্ব যদি প্রতিষ্ঠিত হয় সেই অবস্থার জন্য रसूल्लाह सलान दिए तला शासक नारी नेतृत्व मेने तो, तो प्रश्न उठे ना से नारी नेतृत्व कबर रचना करते नारी जदि मुसलमान नेतृत्व आसते चाय पापिस्टा दूराचार नष्टा नारी তার ক্ষমতার সাপ মিছিয়ে দেওয়ার জন্য আল্লাহর জমিনের থেকে তাদেরকে নির্মূল করতে হবে আর এই অভিযান পরিচালনা করতে গিয়ে যদি কেউ আমাদের ইমানদারগঞ্জ মারা যায় আল্লাহ বলছেন এটা হল উত্তম তার জমিনে ওই অবস্থায় তাদের আনুগত্য করে বেছে থাকার কোন অধিকার নেই বরঞ্চ এদের বিরুদ্ধে যুদ্ধ করে মৃত্যুবরণ করে মাটির নিচে চলে যাওয়াটা উত্তম আল্লাহ পাকসুবাহ তালা মৃত্যুর পরে তার কল্যাণের ঘোষণা দিয়েছেন এই মরণটা হবে শাহাদতের মরণ এই দুয়াছার শাসক এবং নষ্টা নারীদের কর্তৃত্ব থেকে জনগণকে মুক্ত করার জন্য যে যুদ্ধ পরিচালিত হবে সেই পবিত্র যুদ্ধে যারা শাহাদত বরণ করবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহস্লাম তাদের সুসংবাদ দিয়েছেন যে তাদের জন্য এটা কল্যাণকর ঠিকানা হবে দুনিয়ায় থেকে বিদায় নেওয়াটা হবে তাদের জন্য কল্যাণকর তারা মুক্তির পাবে এই জুলুম থেকে অন থেকে এই পাপের এই আত্মাখানা থেকে তারা মুক্তি পাবে তারা প্রকৃতপক্ষে শান্তির টিকা নেয় চিরস্থায়ী টিকা তারা পৌঁছে যাবে আমরা আজকে কোন অবস্থায় পতিত সবগুলি এখানে আছে এক শাসক গোষ্ঠী যারা ক্ষমতায় আমরা যতবার দেখেছি বারবার পরিবর্তন হয় যতই পরিবর্তন হোক সকলে একই শরীয় দারক এবং বাহক তারা সকলেই কুফরির জান্ডাবাড়ি এরা কুফরির জান্ডা হাতে নিয়ে তারা কুফরির প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য তারা নিয়োজিত যতটি পরিবর্তন হয় এটা মুসলমানদের জন্য কোনোটাই কাম্য নয় আর কোনো থাকেই মুসলমানরা মেনে নিতে পারে না এ সবটি হল পাপিষ্ট এই পাপাচারী দুয়াচর শাসকরা ক্ষমতায় আরোহীন হয় এবং এখনো আছে দ্বিতীয় হলো সমাজের যে সম্পদশালী লোক একদল মানুষ এদেশের মানুষের অধিকার হরণ করে লুণ্টন করে ডাকাতি করে তারা সম্পদের পাহাড় জমিয়েছে সুদের মাধ্যমে গুসের মাধ্যমে জালিয়াতির মাধ্যমে মজুদারির মাধ্যমে প্রতারণা ঠকানোর মাধ্যমে তারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে তারা সম্পদের পাহাড় গড়েছে জুয়া খেলার মাধ্যমে যেই স্টক এক্সচেঞ্জে যে শেয়ার মার্কেট এটা জুয়ার আসর এই জুয়ার আসার আসরে বড় বড় জুয়ারিরা যারা আছে তারা প্রথম তাদের জুয়ার অংশগ্রহণ করে তারা ইনভেস্ট করে আর ইনভেস্ট করে তাদের শেয়ারগুলোকে তারা অতি মূল্যায়ন করে অন্য দুর্বল জুয়ারিদেরকে দেখিয়ে দেয় এটাতে অনেক লাভ আর এ প্রতারণার ফাদে পরে এই দুর্বল জুয়ারিরা তাদের সম্পূর্ণ সম্পদ নিয়ে জুয়ার ফেলায় ওইখানে গিয়ে শরিক হয় আর সকলেই যখন একসাথে ইনভেস্ট করে এক মুহূর্তের মধ্যে বড় জুয়ারিগুলোর সাথে সাথে তাদের সম্পদ লাভ সহ সকলের সম্পদ তারা কেড়ে নিয়ে যায় আবার দোকান থেকে সব খালি হয়ে গেছে জুয়ার আসর আবার বন্ধ হয়ে যাবে আবার তারা একটু ইনভেস্ট করে মানে আবার তাদেরকে দেখায় জীবন সঞ্জীবনী দিয়ে যেন এটাকে জুয়ার আসরটাকে বাঁচিয়ে রাখার জন্য আবার একটু আশায় আসান্বিত হয়ে অন্যরা জুয়ার আসরে আবার শরিক হয় আবার তারা কেড়ে নিয়ে যায় এই জুয়ার মাধ্যমে একদল মানুষ বিপুল সম্পদের মালিক হচ্ছে আর তারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে না প্রকৃত হকদার যারা এটি মিসকিন অসহায় মানুষ দরিদ্র মানুষ তাদের প্রয়োজনে খরচ করে না তাদের সম্পদ পাপাচারের ব্যাপকতার জন্য তারা খরচ করে তারা এই সম্পদ সকল প্রকারের নষ্টামি নোংরামির জন্য খরচ করে আপনারা দেখছেন এই দেশে অনেকগুলো এখন টেলিভিশন চালু হয়েছে এই সকল অবৈধ সম্পদের মালিক যারা লুটপাট করে ডাকাতি করে সম্পদ নিয়েছে আর ওই টেলিভিশন চ্যানেলগুলো চালু করে তারা সকল নষ্টমির ছয়লাভ ঘটাচ্ছে নোংরামি দেহায়াপনা তারা ব্যাপকভাবে এটা সরিয়ে দিচ্ছে আর এফএম এম রেডিওর মাধ্যমে আর একটা নষ্ট কেন্দ্র চালু করা হয়েছে যেখানে ওই চলে গভীর রাত্রে এটা ফ্রি চালিয়ে দেয় সেখানে শুধু নোংরামি এবং নষ্টমীর সদক দেওয়া ছাড়া আর কিছুই নয় এইগুলা তারা করে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ এটা করে না যারা জনসাধারণের সম্পদকে অন্যায়ভাবে অবৈধভাবে লন করে তারা এটাকে জমা করেছে তারা এটা করে ওই টাকা দিয়ে দেশের মানুষকে নষ্ট করার জন্য মানুষের ইমান আঁকিদার আমলকে ধ্বংস করার জন্য ওই টাকাটা দিয়ে তারা ব্যবহার করে চলছে আর তৃতীয় নারী নেতৃত্ব আমরা বারবার কি দেখছি এদেশে দুনিয়ার কোন দেশে হয়তো এমনটি নেই দুর্ভাগ্য এদেশেরই এদেশে মনে হয় কোনো মুসলিম নেই এদেশে মনে হয় সকল কাপের কুফরে বরপুর হয়ে গেছে বারবার আমরা দেখছি আল্লাহ যেখানে নিষিদ্ধ করেছেন গাছুল্লাহ সাল্লুসাল্লাম নিষিদ্ধ করে দিয়েছেন সেই নিষিদ্ধ নারীরাই রাই এদেশের কর্তৃত্ব করছে এদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র ওই নষ্টা নারীদেরকে বসিয়ে রাখা হয়েছে চরিত্রহীনা এই নোংরা নষ্টা নারীগণ তারা দলের যেমন কর্তৃত্ব করছে আর একজনের পর আরেকজন বদল করে এদেশের শাসন ব্যবস্থায় আসছেই এই অবস্থায় মুসলমানদের জন্য করণীয় হলো এদের বিরুদ্ধে মুসলমানদের সর্বশক্তি নিয়োগ করা। যান মাল দিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করে এদেরকে নির্মূল করা। তাদের সমর্থন সহযোগিতা যারা করে এরা সকল কাফের এই কাফেরদেরকে হত্যা করা নির্মূল করা এই জমিন থেকে তাদেরকে উৎখাস করা এই জমিন আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর ডিমকে বিজয়ী করার জন্য ইমানদারদেরকে নিরলসভাবে প্রতিটি মুহূর্তে যুদ্ধ করার জন্য প্রস্তুত হওয়া এবং যুদ্ধ করা এটাই হলো ইমানদারের দায়িত্ব তো আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী রাসুল্লাহ সাল্লাই এর দরে অনুযায়ী আমরা জীবন জীবনযাপন করতে পারি আর এই পথে বাবা যে অসৎ নেতৃত্ব নারী নেতৃত্ব পাপাচারী সম্পদশালী লোকেরা যারা এদেশের মানুষের সম্পদ সঞ্চয় করে তারা পাপের শৈলাভ গঠানোর জন্য ব্যবহার করছে নির্মূল করে আমরা যেন আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ من يهده الله فلا مضلله ومن يضله فلا هاديله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد أيها الإخوان استقوا الله وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم فإن الجهاد باب من أبواب الجنة أيها الإخوان وعتصموا جماعتكم وعتصموا دينكم ولا تختلفوا ولا تفارقوا أيها الإخوان রুনা মুহাম্মীনাসলাম দিন জিহাদ হকা ওর জুকনা وَأَرِنَا الْبَاطِلَ بَاطِلًا وَارْزُقْنَ اِجْتِنَابًا اللهم ننصر من نصر دین محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وَخْزُلْ مَنْ خَزَلَ دین محمد صلى الله عليه وسلم وَلَا تَجْعَلْنَا مِنْهُمْ اللهم اعز الاسلام والمسلمين وَخْزُلِ الْكَفَرَةَ وَالْهَنُودَ وَالنَّصَارَ وَالْمُشْرِكِينَ وَالْمُنَافِقِينَ وَالْمُرْتَ اللهم شطط شملهم اللهم مزدق جمعهم اللهم دمیر دیارهم اللهم خزولهم اللهم خالف بين کلمتهم اللهم زلزل اقدامهم اللهم القر رعب في قلوبهم اللهم اننا نجعلك في نحورهم ونعود بك من شرورهم اللهم انسرنا فإنك خير الناصرين দিনকান اللهم نجنا من السجن اللهم نجنا من السجن ربنا تقبل منا انك انت الصنيع العليم وتوب علينا يا مولانا انك انت التواب الرحيم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات وذکر الحكيم